এই যে পরবর্তীতে ধরনের লাদ হজ্জার কথা কোরআানে রয়েছে যে এগুলোকে তারা পূজা করতো लाभ लाभ घोटा देर जन्लो एक जे घुटा नाम हलो लाभ अतए यह नाम प्रसिद्ध हो गए दानवीर मानसू सेवा करत हजी खाव शय जो इंतकाल करलो खुबी भलो क्षेत्र परामर्श खुब सुंदर परामर्श लोकर जो प्रतिकृति थे सबा कथा मन कर लाभ इन क्ष की जुग जुगध मन कर সবাই হাজিদের ছাড়া এতে করে দেবেকাল করলো পরবর্তী দু চার পঞ্চাশ ষাট সত্তর বছর পরে আবার নতুন প্রজন্ম আসলো তাদেরকে তখন বললো দেখো এই ব্যক্তি এমন সম্মানিত ব্যক্তি ছিলেন তোমার পূর্বা পুরুষরা একে শ্রে করে আস্তে আস্তে আল্লাহ রসুলাম যখন আসছেন সেখান সমস্ত আরবের এই মুসলমানরা সেই দিনে ইসার সেই অনুসারীরা সমস্তগুলি মুশরেখ হয়ে গেল এত সুন্দর একটা দিন ছিল বন্ধ করে দেয় সুন্দর সুন্দর রাস্তা ইক্তিয়ার করে তাই আমি বলতে চাই সাড়ে তেরো শত বৎসর যাবত একটা রাস্তা প্রতিষ্ঠিত ছিল এই বগুড়ার মত সুলতান সেই আপনার বাগের হাটের খান জাহান এরা সবাই একই রাস্তায় থাকতে পারলেন যুদ্ধের রাস্তায় থাকতে পারলেন সেই সিলেটের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলেন সেই সিলেটের সেই খান জাহান আলী বাগের হাটের তিনি সেই খালি রাজ্য তিনি প্রতিষ্ঠা করলেন সেখানে অনেক মহ অনেক রকমের হিন্দু রাজা তাদের বিরুদ্ধে তিনি আশি হাজার সৈন্য যেগুলোর ষাট হাজার মুজাহিদ তিনি পিতা এবং তার দাদা শাহী মোহাদেদ জাহিল যিনি সর্বপ্রথম কোরআন এবং সেই হাদিসের চর্চা নিয়ে আসি এখানে এসে মাদ্রাসা মিয়া প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে আর সেখানে ছাত্রদেরকে জিহাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছেন তিনি শাহাদত বরণ করেন সবাই এই একই রাস্তায় থাকতে পারলো সাড়ে বছর পর্যন্ত একামতের দিনের জন্য জিহাদ ছাড়া কেতাল ছাড়া অন্য কোন রাস্তা কেউ আবিষ্কার করলেন না আরে এই ষাট সত্তর বর্ষর যাবৎ করে রাস্তা তৈরি হয়ে গেল কি করতে হবে একামতের দিনের জন্য মানুষের সমর্থন নিতে হবে যে কথা আল্লাহ বলে তুমি যদি অধিকাংশের মত গ্রহণ করতে চাও তাহলে থেকে তোমাকে সরাইয়ে দিবে ওই একটা জায়গায় হলো সবার সমস্যা উপরে থাকতে দিবে না একটাই উদ্দেশ্য যে সাবিল যেন না থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কেতাল করে এটা সাবিল্লা এই রাস্তাটাকে বন্ধ করতে হবে এটাই হলো সবারই প্রচেষ্টা তাই তো সাড়ে তেরো শত বর্ষর যাবৎ ছিল প্রতিষ্ঠা নাই সেখানেই কেতাল ইমাম ইবনে তৈমিয়া রহমত লড়াই ইমাম ইবনে কাপির রহমত লড়াই মোহাম্মদ বিন আবদুল হাব রহমত লড়াই ইনারা সবাই কেতাল করতে পারলেন এবং মুসলমান নাম ধারী ওই ঠাকুরের বিরুদ্ধে কে করতে পারলেন সেই রাস্তা সাড়ে তেরো শত বছর যাবার জন্য আর এরপরে হঠাৎ করে দিন প্রতিষ্ঠার জন্য আবার মানুষের সমর্থন মানুষের দ্বারা দাঁড়িয়ে ভোট ভিক্ষা এই পদ্ধতি কি আবিষ্কার করেছে সাড়ে তেরো শত বৎসরের মধ্যে কোন ইসলামী মনীষী কোন আল্লাহর ওলি এই পথকে আবিষ্কার করলেন যে পথের দিকে আমরা সবাই ছুটছি দৌড়াচ্ছি এই তো কত সুন্দর ব্যবস্থা তো দুই দিন পরে ইসলাম কায়ম হয়ে যাবে সারা আট দেশে ইসলামী হুকুমত হয়ে যাবে আর কি সমস্যা খালি ভোট দেন এত সুন্দরের চুক্তি করলেন সাড়ে তেরো সত্তর বছরের মধ্যে আমরা যারা সেইহীন তাদের কাছেও আমরা যেরকম দেখেছি ওর আমায় যেমন আমরা দেখেছি যে তারা দিন প্রতিষ্ঠার জন্য কে করেছেন আমরা আব্দুল হাবের নাম আমরা স্মরণ করতে পারি যিনি একমধ্যে মুজাহিদ ছিলেন যিনি তাহিদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জাহাজের রাস্তাকে প্রসারিত করেছিলেন যার মাধ্যমে সৌদি আরব ইসলাম প্রতিষ্ঠিত মুসলমান নাম ধারী সেই তাতারের শাসক তারাও সেই কাতারের পূর্বপুরুষ যারা ছিল হারাকুজিদ খান সেই তাদের শাসনকে বাস্তবায়ন করেছিল এরা যদি ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তারা বাস্তবায়ন করেছিলাম দেখুন এইসব সেখানে পাবেন आईन छा नहीं साथ मस्तिष्क प्रसूत किस आईनि এবং সেই সাথে ব্যবস্থা এর নাম দিয়েছিল ইয়াসেফ সে তাড়াতাড়ি মুসলিম নামধারী শাসকদের একটাই অপরাধ ছিল এই নামক সংবিধানকে তারা বাস্তবায়ন করেছিল দেশের মধ্যে অতএব এই অপরাধে ইমাম ইবিন্তারী মুসলিম শাসকের বিরুদ্ধে যারা এই জারি করেছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটি মুসলমানের জন্যে এবং একই ভাবে ইমাম ইবিন তিনি এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইতিহাস দেখুন এভাবে যে পন্থা আর মত আখরা সবারই একই পন্থা ফুট করে আবার নতুন করে এই পন্থাকে আবিষ্কার করেছে জানেন শেতান দৌড়াদৌড়ি করা কিতালকে বাদ দিয়ে সমর্থনের পিছনে যাওয়া এটাও আবিষ্কার করে শয়তান কিতালকে বাদ দিয়ে লাকড়ি নিয়ে ঘুরা এটাও তৈরি করে শয়তান उदबु बंद चलते थकु से बाधा दी পথকে বন্ধ করে দিচ্ছে তাহলে কি হবে আপনি শুধু নামাজই পড়তেছেন প্রতিষ্ঠা আপনার সময় সালাপ করতে করতেই আসেন পড়তেই আসেন যাতে তার ভালো কোনো কাজ নাই আর সমস্ত কাজ বন্ধ এটা চলবে उदबु कर भलो क्या गो बार फले बुझते मध्य शयन प्रचार करें नई তারা কি মস্তিদ নাই তো তারাকি কি তাহলে একামতের দিনের কাজ ছেড়ে দিয়েছিলেন তারাকি কি তাহলে জিহাদের কেতালের কাজকে ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দেন নাই অতএব সাবধান হতে হবে একটাই প্রচেষ্টা সেটা কিতালকে বন্ধ করবে এইজন্য জন্য নতুন নতুন করে নানান রকমের দল তারা সৃষ্টি করবে যে কথা বলতেছিলাম যে এই যে গণতন্ত্রের পদ্ধতি গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে কায়েম করতে হবে এই চিন্তাধারা আসলো করতে গেলে কাতের মুশ্রেকরা সেই আজকের থেকেরা না আল্লাহ জন্মের আগের থেকেও তারা সেই চিন্তা করতেছে তারা জানে যে বিভিন্ন পাগল হয়ে জান দিতে এসে যায় মাইডানে আর তখন আমরা তাদের সাথে পারি না জান দিতে চায় কেন জাননাতে আর ওরা যুদ্ধ করে কিছুর জন্য জান দেওয়ার জন্য নিজেদের ছেলে মেয়েকে বারণ করে যায় ওদের সাথে যাই না ওরা কিন্তু খুব খারাপ এমন খারাপ যে মাথায় বাড়ি মারবো একদম ও মরে যাবে কিনা ও চিন্তা ওর নাই এই এরা ভয়ঙ্কর লোক এদের কাছে যাইছে ওই ওই মুসলমানকে রকম পাগল যারা ভয় মরণই তাদের কাছে কামনা মরলেই নাকি তারা জান্নাতে চলে যাবে সেখানে গিয়ে সেখানে জান্নাতের ফুল ফল বাগিচা সেখানে বিচরণ করবে শত শত কোটি কোটি বছর পরে কবে হাঁচারোচার হবে তার আগেই তারা জান্নাতে চলে যাবে হাওয়া খাবে আরাম করবে আর যখন তার একটু নিদ্রা দেওয়ার বা একটু শোয়ার একটু আয়েস করা তার যখন একটু ইচ্ছা হবে তখন গিয়ে আরশের নিচে তাদের জন্য সেই শহীদদের জন্য বাসা বানিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত এই রাস্তাকে বন্ধ করতে হবে ওই পাগল জাতি ওই আরো নিচের ছায় যেতে চায় তারা কোটি কোটি বৎসর জানাতে যাওয়ার জন্য অপেক্ষা করতে চায় না মরার সাথে সাথেই রক্ত মাটিতে পড়ার আগেই যেন যান নিয়ে চলে যায় সেই জান্নাতের ফেরত আল্লাহ রপুল্লাহ আলমিনের কাছে নিয়ে যেন তার জানকে হাজির করে এই পাগলেরা ওটা চায় অতএব এই রাস্তাকে বন্ধ করতে হবে তার জন্য আর কলমে এই কাজটি তিনি সর্বপ্রথম করেন এই মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি তারা এবার বুঝতে পারেন যে কাপের মুর্শিদ কিসের ভয় করতেছে ওই অস্ত্রের ভয় করে জিহাদের ভয় করে পাগলদের হাতে যায় গণতন্ত্রের জালকে ওই গণতন্ত্রের জালের মধ্যে ঢোকাইতে হবে তাই তারা কি করছে সারা পৃথিবীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছলে কলে কৌশলে তারা কাজ করছে যে সারা পৃথিবীর মানুষ যেন গণতন্ত্রকে সমর্থন করে ইসলাম গণতন্ত্র যা তুমি চাও গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের জালের মধ্যে ঢোক মাত মারার জন্য এই যে বর্ষার সময় বিভিন্ন রকমের ভাব না কি বলে বাস দিয়ে যে বরায় কি বলে এগুলোকে আর কি কি এই এইসব জিনিসগুলো আরাম আইসে সেখানে চির সুখ শান্তিতে জীবন কাটাবে এই পাতা হয়েছে ভাই কোন রকম খালি ঢুকতে পারলে হয়েছে এরপরে গার মট খাই মাছের মাথাটা খাবে এই উদ্দেশ্য আজকে তারা গণতন্ত্র সৃষ্টি করেছে এই উদ্দেশ্যে কোন রকম গণতন্ত্রের বাইরের ভিতরে গণতন্ত্রের জালের ভিতরে গণতন্ত্রের সেই লোহার খাতার ভিতরে আমাকে আপনাকে দোকানের জন্য তারা সৃষ্টি করছে এই গণতন্ত্র সৃষ্টি করার উদ্দেশ্যই হলো তাদের এই এটা আল্লাহর আলাম আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কিন্তু আমরা দেখছি আর ভুল শুধু জীবনটাই ভুল আল্লাহ বলে দেখ তারা রুল করেন ওইটাই সেটাই করতে বললেন আর আমাদের আমাদের কাছে না এই পথটা তো খুব সুন্দর কেন বর্তমানে চতুর্দিক দিয়ে ভারত কত সমস্যা এই সময়ের মধ্যে কাজ করবো শয়তান তাদের সামনে এই পথকে সুন্দর করে দেয় যে তুমি দিন প্রতিষ্ঠা করতে চাও যাও গণতন্ত্রের মাধ্যমে করো কোনো সমস্যা নাই আজকে তুমি যাদের পথে করবা তোমাকে ফেরে নিয়ে দেবে পুলিশে তুমি কাজটা করবা কেমনে তোমার কাজটা করতে হবে ভালো কথা কিন্তু করতেই না সেই কিছু বলবে না দেখেন এই যে সূত্রপাত যখন করেছে মুসলমানদেরকে গণতন্ত্রের মধ্যে যখন ঢুকানোর চেষ্টা করেছে ওই গণতন্ত্রের লোহার খাতায় যখন ঢুকানোর চেষ্টা করেছে তখনও তাদের প্রচেষ্টা ছিল এইরকম সেটা কোন সময় ইংরেজ আমরে যখন মুসলমানরা ইংরেজদেরকে পিটাইতে এমন অবত্যা করেছিল ভারতবর্ষ ছাড়া করার জন্য তাদের প্রস্তুত হতে হয়েছিল এছাড়া আর কোনো গর্তান্তর নাই কারা ইংরেজদেরকে পিটাইছে যেখানে পেয়েছে সেখানে ইংরেজদের এদেশে আর থাকা না পাগল রাজ্যে কারাই কাজগুলো করেছে জানেন কি সেই দলের নাম জমুল মুজাহিদিন এদের নেতৃত্বে চলেছে জমায়াতুল মুজাহিদিনা তল্লাশি করে মহিলাদেরকে বেগ্যতি করা হয়েছে এইভাবে ঝুলুম অত্যাচার করা হয়েছে একদিকে যেই রাস্তা যুদ্ধের রাস্তা জিহাদের রাস্তাকে ছাড়তে হবে এইভাবে তারা ঝুট করেছে উপরে আর অন্যদিকে কি করেছে গণতন্ত্রের রাস্তা খুলেছে সেই গণতন্ত্রের দল তৈরি করেছে সেই কংগ্রেস সৃষ্টি করেছে ভারতবর্ষে ইংরেজদের চক্রান্ত সৃষ্টি হয়েছে কংগ্রেস তখন মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে ওই হিন্দুদের মাধ্যমে আপনার আপনার ডাকে ঘুগুকে কি করে আরেকটা ঘুগু দিয়ে ডাকে ওইখানে বসায় রেখে আরেকটা টো করে ডাক দেয় ওই ঘুগু আসতে তাকে মনে করে না জানি কি শান্তি ওইখানে আর যে যায় ক্ষোভ করে ওকে ঢোকায় জালের ভিতরে এইভাবে হিন্দুদেরকে দিয়ে আত্মাত মুসলমানদেরকে ওই মুজাহিদের সন্তান ওই শাহিদ নহীদের যারা সহযোদ্ধা ছিলেন তাদেরই সন্তান তাদেরকে আত্মাতের ডাকতে থাকে আসো গণতন্ত্রে এখানে কোনো সমস্যা নাই আসো চলো আমরা কংগ্রেস করি ইংরেজ খেতাবো ভালো কথা কংগ্রেস করি চলো এতে কোনো সমস্যা নাই কিন্তু জামায়াতুল মুজাহিদিন করতে যাবো এখানে সমস্যা আছে তোমাকে ধরবে জেল দিবে খানা পানি দিবে জুলুম নির্যাতন করবে গণতন্ত্রের মাধ্যমে কাজ করতে হবে এরপর সেই কংগ্রেস থেকে আবার কি করে ইংরেজ যখন দেখলো যে না আমার তো আর এদেশে থাকা সম্ভব হচ্ছে না ঘড়ি ঘড়ি করে এখন শাসন ক্ষমতা কারো দিতে হবে